মাইমুনা রিয়াল্লাহ তাল্লাহতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে ঘিয়ে পতিত ইদুর সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন ইদুটি এবং তার আশপাশ হতে ফেলে দাও এবং তোমাদের অবশিষ্ট ঘি খাও